আল্লাকে কেন করতে হবে কারণ যেহেতু তিনি আমাদের রব যেহেতু রব মানি আমার সকল চাহিদা পূরণের আমার যা লাগে সব টাইম দিতা অথচ টাইম জেতা হয় না আমি মানতাম না তাহলে আমি যেটা তাই তা যদি পান দেওয়া লাগে টাইম জেতা হয়নি আমার মা লাগে এই ধরনেরতাম দেখো হুকুমের সাথে দরিদ হবে এই জন্য আল্লাহ মুহফারেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে সর্বস্তরের মানুষ সকল তোমরা আল্লাহর করো না ভাইয়া আল্লাহের কেন কারণ তিনি যেহেতু সবকিছু দেওয়ার মালিক করবেন না যতক্ষণ তোমরা তার এবাদত করবে না বিষয়টা একটা হাদিসের কারণ আমি আশা করি পরিষ্কার হচ্ছে উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লিম তার একজন প্রিয় সাহাবিকে বলেন ও আমার সাহাবি তুমি দাঁড়ুই আল্লাহর কাছে মানুষের কি প্যাড পোয়াছে আর মানুষের কাছে আল্লাহ কি বলেন না আল্লাহ রসুন আমি জানি না আল্লাহ পোয়া আর মানুষের কাছে আল্লাহর মানুষের কাছে আল্লাহর একটা মাত্র প্যাট আছে ভাওনা আছে আর সেই ভাওনাটা হলো মানুষের আল্লাহর এবাদত খত মানুষের কাছে আল্লাহর ভাওনা একটা রেলের বাদত মানুষের কাছে আল্লাহর ভাওনা আছেই ক্ষতটা ইটাইটা এরপরে আল্লাহ রসুন বলেন আল্লাহ কাছেও মানুষের ভাবনা আছে মাত্র একটা আল্লাহ মানুষের আছে আছেন কতটা একটা ই তাই যা আল্লাহ রসুন বলেন জান্নাত যে মানুষের আল্লাহর ভাওনা দিব আল্লাহ করবো বলেন হে সর্বস্তরের মানুষেরা তোমরা তোমাদের পড়া দিগারের এবাজত করো এই এবাজত জান্নাত পাওয়ার একমাত্র ব্যবস্থা একমাত্র পথ আর একটা মেয়ে এলুক তার ফুলের শিশু কুলে নিয়া রসুল এখলের দরবারে উপস্থিত হইয়া অন্যদিন শিশুটারাই কুলে নিয়া একটা মেয়ে লোক রসুলের দরবারে উপস্থিত হইয়া বললো হে আল্লাহ রসুল আপনার লাগিয়ে দি গাইতাম তাই রসুল জিজ্ঞাসা করলেন কি কথা তোমার বসে যাও মেয়ে জিজ্ঞাসা করে একটা মেয়ে লোকে তার ফুলের শিশু যে পরিমাণে দয়া মায়া করে আল্লাহ আল্লাহ এ তার গন্দারে এর থেকে কম করে মায়া না একটা মেয়ে লুকে তার পুলের শিশুরে যে করে। আল্লাহারে তার চেয়ে বহু বুজা আর খোয়া সহজে বোঝাও সহজ না খোয়াও সহজ সঙ্গে সঙ্গে মেয়ের কয় ও আল্লাহ দুনিয়াতে এমন কোন মেয়ে লুক নাই যে জানে নিজের কুলের শিশুরে নিজেরাতে আগুন কিন্তু আল্লাহ তো তার অগণিত বন্দারে জাহান নামের আগুনে ফেলাইবেন প্রমাণে তার কুলের শিশুরের যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্ধারে বেশি দয়া মায়া করেন বেশি কি মেয়ে লুক নিজের কুলের শিশুরে নিজের হাতে আগুনে ফেলায় না আল্লাহ এগণিত বন্দারে জাহান আগুনে ফেলাইবেন কেমন করে বুঝতে পারি আমি যে আল্লাহ তার বন্দরে মেয়ে লুকে পুলের যে পরিমাণ দয়া মায়া করে এর বেশি করেন প্রশ্ন সহজ নেই কঠিন প্রশ্ন এই জন্য হাজার সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে শেষ দায় বলেন দীর্ঘক্ষণ পর্যন্ত শেষ দায় মাতা রাখার বাদে মাতামোবার শেষদা তাকে উদয়া আমি যে বলেছি একটা মেয়ে এলো তার পুরের মায়া করে আল্লাহ তার বন্ধা তার চেয়ে দয়া মায়া করে কথাটা একটু আছে কিন্তু তোমার বোঝা লাগবো আল্লাহর বন্ধা করে যে আল্লাহর বন্দে কি করে তারাই আল্লাহর বন্ধা করে আজকে থেকে মরণ পর্যন্ত আপনাদের স্মরণ রাখতে হবে আল্লাহ গন্দা হারে হয় যে আল্লাহ বন্দীগি করে না তারা আল্লাহর বন্ধা হয় আল্লাহর কাজে আল্লাহর বন্ধারে আল্লাহ মেয়ে লুটে তার পুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে এর থেকে লাখো কুঠি কুণে বেশি দয়া মায়া করে যারা আল্লাহর বন্দিগি করে না এরা আসলে আল্লাহর হয় না এরা হল নকের শয় তানের বন্না নসের গোলাম আল্লাহর গোলাম না থাকা ওয়াজ এই ধরনের লাগে আমরা যারা মনে মনে বুঝি আমি নশের গোলাম আমরা যারা মনে মনে বুঝি আমি শয় হুকুম মতো ছিলি আল্লাহর হুকুম মতো ছিলি না ওয়াজ যদি আল্লাহর গজবের ভয় আমার ঢুকে আর আল্লাহর দয়া মায়ের আশা যদি আমার অন্তরে আমি নশের গুলামী সারিয়া দিয়া আল্লাহর গোলাম হইতে আমি শয় তানের গোলামী সারিয়া আমি আল্লাহর বদলা হইয়া যেতে পারবো এই জন্য ওয়াজ ঘুণার দতা এই আল্লাহ খালি ওয়াজ ওয়াজ এই আল্লাহ আল্লাহ পাথর তিন শ্রেণীর মানুষকে আল্লাহ এবার করতে গিয়া বলেন আল্লাহ ই সবক করাই করুন পাঠাই যাওয়া পুরান্নদের খুঁজে সবক ইয়াদাই দুনিয়াটা ঠিক গিদায় ও গেটের মাঝে দেওয়া মাত্র আল্লাহ আবার গিদাইব আবার রাখবো একটু পরিষ্কার আল্লাহর দুনিয়া পাঠাইবার আগেই আদম আলহী ইসলামকে সৃষ্টি করার পর ইয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে সমস্ত আদম সন্তানের আত্মাকে আল্লাহর হাতে আদম আলহি ইসলামের পিঠে থাবা দিয়া সমস্ত আদম সন্তানের আত্মা রে বলে ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলি একটা ময়দানের মধ্যে রাখলেন সেই ময়দানটাই ছিল আর হাতের ময়দান একটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হল হজ আল্লাহ কারিক কেন্দ্র পূজা হজ হয় হজের প্রধান কেন্দ্রীয় স্থানকন্ডা তারাগড় হদের মাঝে তিনটা ভরজ আছে এর মধ্যে সবচেয়ে বড় কার বাবর একটু সবচেয়ে বড় ভরস না সবচেয়ে বড় ভরসিল দিলহর মাসের নয় তারিখে সারাদিন আর ভাতের ময়দান হবইটা কারণ কারোর কেন্দ্র খুঁজা হয় অথচ কার বাবার তো আর বড় ভরস না নয় নাই তো আর ভাটের ময়দান দিয়া বইটা খা সারাদিন এদের সবচেয়ে বড় ভরস যে ঘরের কেন্দ্র হয়ে যাওয়া ই ঘরের তো বড় হরস না কোন গাছ আছে না কোনো বাড়ি আছে না কোন গড় আছে না কোন মানুষ আছে না কোন দোকানের বাবার কোনো ফিরে পাওয়া গেছে আল্লাহ গুলো তার কুদবতি হাতে আগমের সময় পিঠে থাকা দিয়া যে সমস্ত আগাম সন্তানকে টি আকারে বাইরে খুঁজা একটা মাঠের মাঝে রাখছিলেন রব শেখাইয়ার লাগি ওই মাঠটা ছিল আর হাতের নয় তারিখে সারাদিন দিন তো বইয়া বইয়া চিন্তা করো আল্লাহ আমাদের তোকে দেখা এখন চিন্তা করো বাড়ির গিয়া এই জ্ঞান এই চিঠির এই চিন্তা এই গবেষণা হাজির অন্তরে জাগাইয়া দেওয়ার জন্য ময়দানে গিয়া জিলহ মাসের নয় তারিখ সারাদিন বসে থাকতে হবে এই মাঠে আমাদের সমস্ত আজম সন্তানদের বাড়ি রাখিয়া তারা আল্লাহাকুল প্রশ্ন উত্তর আকারে মানব জীবনের সবচেয়ে বড় মৌলিক সবক শিক্ষা দেবে আকারে প্রশ্ন আকার প্রশ্নোত্তর আকারে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা অত্যন্ত আকর্ষণ অতি সহজে বুঝে আসে অতি একটা সমস্ত আদম সন্তানদের সারা দুনিয়ার সমস্ত মানুষের একটা মৌলিক সবক শিক্ষা দিলেন সেটা হলো আলাস্ত ব্যক্তি কোন তোমাদের রহস কি একমাত্র মোহাম্মদ রসুল রুহ মুবারক জবাব দিয়ে বললেন বালা দ্বিতীয় পর্যায়ে সমস্ত নবীগণের রুহ মুবারকের জবাব দিলেন বালা তৃতীয় পর্যায়ে সমস্ত মুমিন মুসলমানের সমস্ত রলিয়া আওলিয়াগণের রুহে জবাব দিলেন বালা চতুর্থ পর্যায়ে সমস্ত মুমিন মুসলমানের রুহে জবাব দিল বালা পঞ্চম পর্যায়ে তাহিরের দলের রোহেও জবাব দিল বাড়া বা হালাও তো হল্লাহ করেন আমি কি তোমাদের রস নই সকল মানবত্ব জবাব দিয়েছিল হ একমাত্র আপনি আমাদের রস তোমাদের সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আমি আমার কাছ থেকে যদি তোমার চাহিদা লইটাইও তাহলে তোমরা এক দুই পাঠাইয়া পরীক্ষা করবো তোমরা নিয়ে আমার চাহিদা ঘুরা হো শিকার হলাই তোমার চাহিদা আমি পরীক্ষা পূর্ব কর্মাইয়া দলে আর কতক বি ডাক দিম আর যা পরীক্ষা কর্ম আমার চাহিদা কর যারা আমার চাহিদা বুড়া করলাই আমি তারিদা পূর্ব কর্ম যারা আমার চাহিদা বুড়া খরতনা দুই নাই আমার এবার ঘটনা আমি তার চাহিদা বুড়া হতাম না তুমি হে মানুষ সকল এবার তোমরা এবার মানে আল্লাহর চাহিদা পুরা করা আর আল্লাহের অর্থিতা করার মানে আল্লাহ থেকে আল্লাহ পরি আমার চাহিদা পুরা আল্লাহ মানুষ যে সমস্ত স্তর অতি কম করে দুনিয়া পর্যন্ত ঘটছে ইটা ভার ইয় মানে তুমি আমরা ওখানে রোহের জগৎ যত আমার দুনিয়া পর্যন্ত এমন আল্লাহর বন্ধ আছেন যারা বলছেন আমি যে আল্লাহ মায়ের ফুলের শিশু থাকা অবস্থায় সন্তানের মায়ের স্তনের দুটান করে করেনি যেদিন বিয়া করে দিন দুধ পান করার দিনের কথা ইয়াদ থাকেননি বিয়া করার বয়সীদের বাদে যে আমি আমি অমুক দিন মার দুধ পান এমন মানুষ পাওয়া যায় যারা কয় আমি কিভাবে দুধ পান করতাম কিভাবে এখানে আগে আল্লাহর চাহিদা পুরা হইয়া যাইতো আইটে আইতে বলিল কারণে আল্লাহ তাদেরকে ওই কথা আবার স্মরণ করাই কোরআন করেছে সবকাইয়া দিচ্ছেন পরীক্ষার হলে ভাটাইছেন পাঠাইয়া আবার হলের ভিতরে রাইয়া সবক ইয়াদ আল্লাহ আমাদের রব সবকাইয়া দিচ্ছেন পরীক্ষা লোকের জন্য পরীক্ষার হলের ভিতরে ঢুকাইয়া আবার পুরো নদী পড়াইয়া আমাদেরকে সবক স্মরণ করাইয়া দিয়েছেন যেহেতু আস্তে আস্তে আমরা সবক ভুলে দিয়েছিলাম এইভাবে যারা আল্লা অস্বীকার করে আর মরণ পর্যন্ত এই কথার উপর অটল থাকবে মানে আল্লাহ চাহিদা পূরণ করিয়া চলবে আল্লাহ বলেন মরণ খালে থাকে এই রোদের দাবির উপর মরণ করার জন্য ইমান সাথে নিয়ে মরণ বরণ করার জন্য আল্লাহর রহমতের বিরুদ্ধে তাদেরকে সাহায্য খাওয়ার বাদে ওরের করে আসুন দিনে দেখি বিদায় হওয়ার কইলা ডাকি যখন হইব হরিশন করিয়া দাবন করেনারা বিদায় হইছে না হইতেই মন কার আসেন জিজ্ঞাসা করেন মার রব বুকা তোমার রবসে আমার আগে ও রবের কথা আমার বাদেও রবের কথা বিদায় হওয়ার পরেও রবের কথা যে ব্যক্তি আমার বাদে বিদায় হওয়ার সাথে এরা যখন বিদায় কবর জগতে প্রবেশ করে উনটা যখন জিজ্ঞাসা করবেন মার রব তোমার রব জব দিব হা হা লাদি ফায় আমার ঘুরা ভাল আমি রোব নিয়ে আমার কাটা কাজে আমি বর্তমানে বলতে ভাই না আমার রফে আল্লাহ রসুল বলেন এই প্রশ্নের জবাব যারা দিকে ভাবে না পরবর্তী আরো যে প্রশ্ন আছে সেইগুলির জবাব জাহানগানের আগুনের বিছানা ছাড়া দাও তার গায়ের মধ্যে জাহানগানের আগুনের পোশাক পরাইয়া দাও কবরের বাড়ির সাথে জাহাঙ্গানের সাথে দশ জগা লড়া দাও যেটা ক্যামত পর্যন্ত জাহাঙ্গানের আগুন তার কবরের রব ভুলিয়া রেখে রব ভুলিয়া রেখে আল্লাহ আমার চাহিদা পূরণ করবেন আল্লাহ চাহিদা পূরণ করি আল্লাহ আমাকে নিয়ে হুকুম দেওয়া সাত এই পর্যন্ত আল্লাহ আগে আমাদেরকে রব সম্পর্কে এবং আবাদত সম্পর্কে আলোচনা তোমরা অভিজ্ঞ এর আলোচনা আমাদেরকে গড়ে তোলার অভিযান করবো আগামীকাল পর্যন্ত আপনি ইনশাল্লাহ যত সময় আগে হইলে ইনশাল্লাহ আমিও যত সময় আগে থাকুন আগামী খাই যাবে একটু বেশি শেষ দিন হিসাবে কি সঙ্গে কথা ব্যাপার এই ধরনের সুযোগ নাও দশ দিনের কথা বার্তায় আস আচরণে কালচরণে দিদি আমি